তার অধিকার নষ্ট করলে শাস্তির হুমকি দিয়েছে এবং তার অধিকার আদায় করলে উত্তম বিনিময়ের প্রতিশ্রুতি দিয়েছে মোহান আল্লাহ বলেন আমি বানি ইসরা কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আর বাবায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে ওয়াজিল করবা আর মানুষের সাথে ভালো কথা বলবে খারাপ কথা না আতাহ একই সঙ্গে বহু নির্দেশ বহু উপদেশ তোমরা নামাজ কায়ম করবে আল্লাহ করো না আর পিতা মাতার সঙ্গে সদ্ ব্যবহার করো করবা আত্মীয় স্বজনের সাথে মা আর এই তিন দের সঙ্গে সদ্ ব্যবহার করো ইত্যাদি ইত্যাদি আমাদের বিষয়বস্তু হলো এতিম অনাথ তাদের সঙ্গে সদ্ব্যবহার করো ভালো ব্যবহার করো তাদেরকে তুচ্ছ করো না তাদেরকে অনীহা করো না তাদের প্রতি এবং তাদেরকে নিয়ে অবজ্ঞাত প্রদর্শন করো না এক মানুষ আছে যারা এতিমের প্রতি দয়াদাক্ষিণ্য প্রদর্শন করে না স্নেহ মায়া মমতা হারা বালক বালিকার সুখ আনয়নের প্রতি কোনো আগ্রহ দেখায় না অতঃপর যখন মহান আল্লার পক্ষ থেকে কোন শাস্তি আছে তখন তারা তার প্রতি অভিযোগ কিন্তু তাদের উপর সে শাস্তির চাবুক কি এমনি আনা হয় তোমাদের এই শাস্তি তোমাদের প্রতি এই ব্যবহার কি জন্য হলো আসলে তোমরা এতিমদের প্রতি সদ্ ব্যবহার করো না এতিমের কোনোভাবে এতিমকে সম্মান দাও না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 তারা নিজেদের খাবারের চাহিদা থাকে নিজেদের আহারের চাহিদা থাকে কিন্তু তা সত্ত্বেও দান করে থাকে খাদ্য দিয়ে থাকে মিসকি ইনাও ওয়াতি ইমাউ ওয়াসিয়া মিসকিনকে এতিমকে এবং বন্দিকে এই এক শ্রেণীর মানুষ যারা কি বলে ইনুত্রে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি তোমাদেরকে খাবার দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রতিদান চাই না আল্লাহর উদ্দেশ্যে আমরা দিচ্ছি খাবার ওলা শুকুরা থ্যাংক ইউ বলবে সুখরান বলবে ধন্যবাদ বলবে কৃতজ্ঞতায় জ্ঞাপন করবে তাও দরকার নেই আল্লাহর উদ্দেশ্যে দিলে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 আর আপনি কি দেখেছেন তাকে যে দিন মিথ্যা মনে করে যে কেয়ামতের হিসাবকে মিথ্যা মনে করে। করেম এই সেই লোক যে এতিমকে ধাক্কা মারে এতিম দূরে ঠেলে ফেলে এতিমকে সরিয়ে দেয় এতিমের কদর করে না কে যে ইকাজ যে দিনকে মিথ্যা মনে করে এতিমদের প্রতি অনুগ্রহ করাই হচ্ছে মুসলিমদের চরিত্র বিশ্বাসীদের চরিত্র মোমিনদের চরিত্র তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা করাই হচ্ছে মুমিনের আদর্শ তারা কেউ পর হলেও তাদেরকে নিজের ছোট ভাই মনে করা ইমানদারের কর্তব্য মোহান আল্লাহ বলেছেন এতিম সম্পর্কে জিজ্ঞাসা করে বলো তাদের ব্যাপারে সংশোধন করা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 সংসারে ঝামেলা সৃষ্টি করে আল্লাহ চেনেন তো আল্লাহ তারা তার শাস্তি দেবেন তাই না এতিমের মাল এবং তার ধনসম্পত্তির দেখাশোনা দায়িত্বভার যে গ্রহণ করবে তার উচিত এই চেষ্টা রাখা যে তা যেন কোনো প্রকারের নষ্ট না হয় কোনো প্রকারের নষ্ট হতে দেওয়া হবে না এতিমের মাল এ না ছোট বাচ্চা তার মাল ধন যদি নষ্ট হয়ে যায় আমি খেয়াল রাখবো না তা নয় বরং খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারের নষ্ট না হয় তা বর্ধমান হয় এবং হ্রাসমান না হয়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 সামান্য বিরতি অতঃপর আপনাদের কাছে বাকি কথা আমাদের সাথে থাকুন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার আমরা বাকি কথা বলছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যেন আমরা এতিমের দেখাশোনা করি এবং যদি এতিমের দায়িত্বভার আমাদের উপরে আসে কারো ওপরে আসে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 ফসলের জমি হলে তা চাষে লাগিয়ে ফসল বিক্রি করে তার অর্থ করো এমন নয় যে তার জমি পড়ে আছে তা চাষ করার কেউ নেই আর জমি পড়ে থাকলেই নষ্ট হয় আর কোনো সময় মাথায় যেন এ কথা না আসে যে এতিমের মাল যেন হালাল করে নেব যেমন করি হোক এইভাবে তার মাথায় হাত বুলিয়ে আমি নিজের মালের সঙ্গে মিলিয়ে নেব অসৎ উদ্দেশ্য সে মালের নিকটবর্তী হওয়া হারাম মোহান আল্লাহ বিশেষ নির্দেশ দিয়ে বলেছেন ওয়ালা তাকাবো হ্যাঁ তোমার জন্য জায়জ তুমি দেখাশোনার জন্য হয়তো বা কিছু ভাড়া স্বরূপ বা পারিশ্রমিক স্বরূপ কিছু নিতে পারো কিন্তু তার মালকে কুক্ষিগত করবে সেটা তোমার জন্য জায়েজ না হাত্তাগা সুদা যে পর্যন্ত না সে সাবালক হয়ে উঠেছে তার মানে সাবালক হয়ে উঠলে তার মাল তাকে উত্তম পন্থা ছাড়া তোমরা মালের নিকটবর্তী হই না তার মানে তাদের মালকে ভক্ষণ করোনা হাত সাবালক হলে তখন আহদি আর আহদা সম্পর্কে হবে। যতক্ষণ না সে সক্ষম হয়েছে এবং সাবালক অবস্থায় পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত তোমরা এতিমের মালে কাছে নিকটবর্তী হই না যখনই সাবালক হয়ে যাবে তখন ফাদফা ইলাইহিম তাদের মাল বুঝিয়ে দাও এবং সাক্ষী রাখো যে দেখো এতিমের এই সম্পত্তি আমার কাছে ছিল এতিমের এই মাল আমার কাছে ছিল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 গ্রামে বা শহরে যাই হোক জনপদবাসী তাদেরকে মেহমান রূপে গ্রহণ না করলো কেউ তাদেরকে মেহমান রূপে ডাকল না বাড়িতে যে আসুন আমার বাড়িতে আসুন চারটি খানা খাবেন কেউ কিছু বললো না তা সত্ত্বেও তাদেরই দুটি সদস্য নিঃস্বার্থ উপকার করলেন সেই গ্রামে গিয়ে খিজির আলাহ ইসলাম মোসালামকে বললেন দেখছেন সেখানে গিয়ে দেখলেন একটা প্রাচীর দেওয়াল এরকম টেরা হয়ে গেছে ইরিদ আয়ন কব পরার উদ্যতা ছিল মানে পরে যেত আর কি আর একবার বৃষ্টি হলে হয়তো পরে যেত মোসা আলা দেটা সোজা করে দিই খেতে না আর আপনি বিনা পয়সাতে আপনি দেওয়ালটা সোজা করে দিলেন কারণ লাউ তালা তলাই যদি আপনি চাইতেন তো কমসে এর মজুরি তো নিতেন কিন্তু খিজি আলাই জানেন যে এই দেওয়াল হচ্ছে কার দুই এটিমের তাদের কাছ থেকে পারিশ্রমিক কিভাবে চাইবেন তিনি বললেন দেওয়ালের নিচে তাদের বাব মা তাদের জন্য মালধন রেখে গেছে হয়তো কোনো কলসিতে কিংবা কোন হাড়িতে টাকা পয়সা সে যুগের টাকা পয়সা মোহর দিনার দৃহাম রেখে ওই দেওয়ালের নিচে রাখা আছে আগের যুগে তো ব্যাংক ছিল না এই জন্য বেশিরভাগ টাকা পয়সা কি করতে মাটিতে পুঁচে রাখতো এই জন্য আমাদের অনেকে খুঁটতে খুঁড়তে পায় তাই না আর বলে ধন পেয়েছি ধন পেয়েছি গুপ্ত ধন ধনভান্ডার। এই ভান্ডার ওই দেওয়ালের নিচে ছিল দেওয়ালের নিচে ছিল বলে আমরা ওই দেওয়ালটাকে সোজা করে দিলাম ওয়াকা আবু হুমা কারণ হচ্ছে ওদের বাবা মা ভালো লোক ছিল তার জন্য আমি উপকারটুকু করলামটা তাদের ধন ভাণ্ডার তারা নিজেরাই বের করে নেবে রাহ মাতাম্মের রব্বে আর এ ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত সুতরাং মালের হেফাজত করলেন আমাদেরও উচিত আমরা যদি কোনো এতিমের তত্ত্বাবধান করে থাকি তাহলে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 আর মানে আপনার বিরুদ্ধে যেগে না ওঠে বলছি আর সেই সঙ্গে আপনার ওই কুপ্রথাও যেন দূর হয়ে যায় আল্লাহ তালকে তৌফিক দেন ও সাল নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসবিহি আজমাইন